98.3 शरदिंदु बंदोपिक शरदिंदु बंदोपाध्य ऐतिहासिक उपन्यासारसंगे लेखा फिक्शनलैज हिस्ट्री नय बर हिस्टरिकल फिक्शन यहन्यास्यतम दू चरित्र नयपाल और लक्ष्मीकर्णदेव নয়পাল ছিলেন প্রথম মহিপালের পুত্র একাদশী অর্থাৎ আজ থেকে প্রায় হাজার বছর আগে। তাদের রাজধানী ছিল গৌড় ও মগধে। মানে যেটা মালদা আর পাটনা অন্যদিকে লক্ষ্মীকর্ণর রাজধানী ছিল জব্বলপুরে নর্মদা নদীর তীরে ত্রিপুরিতে ভাবতে অবাক লাগে আজ থেকে প্রায় হাজার বছর আগে শক্তি যুদ্ধ হয়েছিল এই দুই রাজার মধ্যে আগের দুটো পর্ব ছোট করে মনে করিয়ে দি চেদি রাজ্যে যাচ্ছেন দুই বন্ধু বিগ্রহ আর অনঙ্গপাল উদ্দেশ্য মহারাজ লক্ষ্মীকর্ণ দেবের কন্যা যৌবনশ্রীকে হরণ করে আনা পথে তাদের আলাপ হয় লক্ষ্মীকর্ণর বড় মেয়ে বীরশ্রী ও জামাই জাত বর্মার সঙ্গে দুজনেই বিগ্রহ ও অনঙ্গকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন রাজ্যে পৌঁছে নদীর ঘাটে বিগ্রহ পালের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় লক্ষ্মীকর্ণের ছোট মেয়ে যৌবনশ্রীর প্রথম দেখাতেই দুজনেই দুজনের প্রেমে পড়ে এদিকে অনঙ্গ আশ্রয় নেয় লক্ষ্মীকর্ণের গুপ্তচর লম্ব বাড়িতে লম্ব দরের শালী রাজকন্যার সই বান্ধুলিকে একবার দেখে অনঙ্গর জীবনেও বসন্ত আসে শুরু হচ্ছে তুমি তৃতীয় পর্ব। পূর্ণিমার রাত ফুরিয়ে ভোর ফুটেছে ত্রিপুরিতে নগরবাসীরা জেগে উঠতে শুরু করেছে একে একে লম্বদরের বাড়িতে সকলের আগে উঠেছে লম্বোদর স্নান সেরে সবার আগে বেরিয়ে গেল সে বেতেই ছিল আজ তার শরীর মন আগের চেয়ে অনেকটাই স্বাচ্ছন্দ্য বাড়িতে অতিথি আছে তার পরিচর্যা করতে হবে কিছুক্ষণ পরে বান্ধলিও বেরিয়ে গেল রাজবাড়ির উদ্দেশ্যে যেতে যেতে একবার বাইরের ঘরের বন্ধ দরজার কাছে এসে দাঁড়াল যেখানে রয়েছে নতুন অতিথি কান পাতল দরজায় ভেতরে কোনো সারা শব্দ নেই তারপর আরো খানিক্ষণ পরে অনঙ্গর ঘুম ভাঙল সে এসে বেতষীর সঙ্গে গল্প জুড়ে দিল বেতশীর শরীর দুর্বল অনঙ্গ তাকে মাছ রান্না করে খাওয়াবে বেতসী মনে মনে ভাবল আহা অতিথি বড় মিষ্টভাষী জলখাবারের পর অনঙ্গ বেরিয়ে পড়ল ঘোড়া নিয়ে গন্তব্য দেবের বাড়ি বিগ্রহ সকাল থেকেই বন্ধুর অপেক্ষায় ছিল তাকে দেখে অনঙ্গ বলল আমার নাম মধুকর সাধু সাধু সাধু আমি রণমল কাল রাতে কোথায় ছিলি অনঙ্গ সমস্ত কথা খুলে বলল আচার্য রন্তিদেব আর বিগ্রহকে তিনজনে মিলে দীর্ঘ আলোচনা শুরু করল অনঙ্গ জানাল রন্তিদেবের দেওয়া ঘোড়া দুটো ওরা আর ব্যবহার করবে না যেভাবে রাজার গুপ্তচর ঘোরাফেরা করছে তাতে সন্দেহ অবশ্যম্ভাবী অন্য কারুর কাছ থেকে দুটো ঘোড়া কিনে নেবে এরপর রঞ্জিদেব বললেন তোমাদের প্রথম কর্তব্য রাজপুরীর সঙ্গে সংযোগ স্থাপন করা যে কোনো উপায়ে জাতবর্মা কিংবা বিনশ্রীর সঙ্গে যোগাযোগ করতে হবে আমি বা বিগ্রহ গেলে ধরা পড়ে যাওয়ার ভয় আছে অন্য কাউকে পাঠালে অন্য কাউকে পাঠানো চলবে না অধিক সন্ন্যাসে গাজন নষ্ট আমি যেতে পারি মুখে ছাই মেখে জটাধারণ করে না আর্য আপনাকে আর এই পাকে জড়ানো উচিত হবে না এখন থেকে যা করার আমরাই করব আপনি শুধু নেপথ্যে থাকবেন এরপর খানিক বিরতি নিয়ে অনঙ্গ বলে। একটা উপায় হতে পারে। অনঙ্গে ল আমি তো এখন লম্বদরের বাড়িতেই আছি দেখি তাকে দিয়ে কাজ উদ্ধার হয় কি না শালিটি কি অবিবাহিত হুম, তাই তো মনে হলো দেখতে কেমন উত্তরে অনঙ্গ কিচ্ছু বলল না শুধু सामान्य हासल <laughs> राजपुर अम्बिका देवीर घरे दू नातनी बसे खाटे दूजन रक्षी था दरजारहरे तर विदायरश्री बान्धल के चलेते अतिथि एस बेतर एक पक्षे तर देखाशुना सम्भव नय बान्धुलिर मनो दोटान पड़े ছুটি পেয়ে সে আনন্দে বাড়ি চলে গেল ঘর ফাঁকা হয়ে গেলে বীরশ্রী ঠাকুমাকে সমস্ত ঘটনার বর্ণনা দিলেন অম্বিকা দেবী সব শুনে বললেন যুদ্ধে হেরে কন্ন শপথ করেছিল এখন সে শপথ ভঙ্গ করছে পালকে স্বয়ংবারে আমন্ত্রণী জানায়নি বুঝেছি বুঝেছি ওর মনে পাপ আছে অন্য কোন রাজাকে জামাই করবে বলে করেছে। দেখছিস তাকে যৌবনশ্রী কোনো উত্তর দিলেন না শুধু চোখ তুলে তাকালেন তার দু চোখ চঞ্চল হয়ে উঠল তা দেখে অম্বিকা দেবী বললেন বুঝেছি বুঝেছি ঠিক আছে তোর যা যা আমি কর্ণকে ডেকে পাঠাচ্ছি বাবাকে এসব কথা বলো না দিদি ভাই চিন্তা করিস না বীরশ্রী ও যৌবনশ্রী আশ্বস্ত হয়ে চলে গেলেন ওদিকে মন্ত্র গৃহে মহারাজ লক্ষ্মীকর্ণ তখন নিভৃতে রাজকার্য চালাচ্ছেন লম্বদর জানিয়েছে ওই দ্বিতীয় নৌকুর লোকটা সম্ভবত নিরীহ বিশেষত সে যখন লম্বদরের বাড়িতেই রয়েছে তখন তার সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যেতে পারে মহারাজ অন্য কাজে পাঠালেন। সে চলে গেলে লক্ষ্মীকর্ণর মনে পড়ল রাজ শিল্পীর খবর নিতে হবে যে গোপন কাজ সে করছে তার রাজা ছাড়া আর কেউ জানেন না তাই শিল্পাগারে এখন সভা প্রবেশ নিষেধ কিন্তু শিল্পীর কাজ তার মনোমত হচ্ছে না লক্ষ্মীকর্ণ ঠিক যেমনটা চাইছেন তা হচ্ছে না যাও যাও তোমাকে দিয়ে হবে না এমন সময় অন্তপুরের দাসী এসে জানালো অম্বিকা দেবী পুত্রকে স্মরণ করেছেন লক্ষ্মীকর্ণের চোখে মুখে বিরক্তি স্পষ্ট এই তো কিছু আগে দেখা করে এলাম এখন আবার কিসের প্রয়োজন যাও মাকে গিয়ে বললাম রাজ্যে ব্যস্ত এখন আর যেতে পারব না মহারাজ শিল্পাগারের দিকে চললেন বিগ্রহের সঙ্গে দেখা সাক্ষাৎ সেরে অনঙ্গ ফিরে এলো লম্ব দরের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া শেষ এবার সে মূর্তি গড়বে বাক্স থেকে তার জিনিসপত্র বের করে সাজাতে লাগল ঘরে কিছু তৈরি মূর্তি সঙ্গে রং তুলি বান্ধুলিও ফিরে এসেছে অনঙ্গর ঘরের দরজা খোলা দেখে সে ঢুকে পড়ে দেখে অপূর্ব সব সৃষ্টি কোনোটা লক্ষ্মী কোনোটা সরস্বতী কার্তিক গণেশ আর সবকটা মূর্তি যেন জীবন্ত এদিকে অনঙ্গ মনে মনে ভাবে বান্ধুলি ঘরে রয়েছে এই সুযোগে বীরশ্রীর সাথে দেখা করার একটা উপায় বের করতে হবে সে জিজ্ঞেস করে এই যে তুমি রানি বললেন বড় আচ্ছা আমাকে একটু জল দেবে বান্ধুলি ঘটিতে জল নিয়ে এলো অনঙ্গ কিছুটা জল আলগোছে গলায় ঢালল তারপর ঘটির জলে দুহাত ভিজিয়ে একতাল মাটি তুলে নিল বান্ধুলি ঘর থেকে চলে যাবার জন্য পা বাড়ালো বটে কিন্তু বেশি দূর যেতে পারল না দরজার কাছে গিয়ে ইতস্তত করতে লাগল অনঙ্গ আর চোখে সেটা লক্ষ্য করে বলে উঠল তোমার যদি অন্য কাজ না থাকে তুমি বসে আমার কাজ দেখো না এই আমন্ত্রণটুকুই বান্ধুলি কামনা করছিল মনে মনে সে ফিরে এসে অনঙ্গ থেকে মাত্র কিছুটা দূরে বসে পড়ল অনঙ্গ মাটির তাল হাতে মাখতে মাখতে জিজ্ঞেস করল কি মূর্তি করবো বল বান্ধুলি লজ্জা পেয়ে বলল আমি আমি জানি না অনঙ্গ আর কিছু বলল না নিপুণ আঙুলে মূর্তি গড়তে শুরু করল बान्धुलिर मुखर दि तकाय बधुलीओ कौतूहल चोखे तक बुझते अवशेष अनंग मटर मूर्ति बान्धुलिर मुखर जिज्ञेस कर मुख चिंता बधुली रुद्धश्वास देखे ए तो ही मुख ना চোখ কপাল না কোন খুঁত নেই ভিজে মাটিতে তার মুখের অবয়ব স্পষ্ট। অবয়বানি উত্তেজনায় বলে ওঠে আমি ভালো হয়নি পরে তোমার মুখ আবার ভালো করে করব। আচ্ছা এটা কথা তো আমার করা পুতুল তোমার কেমন লেগেছে খুব সুন্দর এত সুন্দর পুতুল আমার পুতুল রাজকুমারীদের ভালো লাগবে খুব ভালো লাগবে হুম। আমি একটা ভালো পুতুল তৈরি করে তোমাকে দেব। তুমি সেটা গিয়ে দেখাতে পারবে। ওরা দেখলে খুব খুশি হবেন আপনি কবে পুতুল তৈরি করে দেবেন আগে তাকে আগুনে পড়াতে হবে তারপর রং চড়াতে হবে সে দু তিন দিন লেগে যাবে কথায় কথায় আরো কিছু সময় কেটে যায় তার সঙ্গে কেটে যায় বান্ধুলির জড়তাও। ক্রমে বিকেল নেমে আসে অনঙ্গ কাজ বন্ধ করে উঠে পড়ে তারপর বান্ধুলিকে বলে আমাকে একবার বেরোতে হবে সন্ধ্যের আগেই ফিরবঙ্গ মনে মনে ভাবে রাজপুরিতে নিরন্তর প্রচ্ছন্ন প্রতিদ্বন্দ্বিতা হিংসা চক্রান্তের মধ্যে থেকেও মেয়েটি এখনো সত্যি সরল নিষ্পাপ ওদিকে বিগ্রহ পাল অপেক্ষা করছিলেন অনঙ্গ পৌঁছলে দুজনে ঘোড়া কিনতে বেরোলেন নগরের পশ্চিমে যেখানে লোকালয় শেষ হয়ে মাঠ শুরু হয়েছে সেখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে ঘোড়া বাঁধা আছে বিগ্রহ ও অনঙ্গ দুটো ঘোড়া কিনল বিগ্রহ তার ঘোড়া নাম দিল দিব্যজ্যোতি আর অনঙ্গতার ঘোড়ার নাম রাখল রোহিতাশ তারপর দুই বন্ধু হাসি তামাশার ফাঁকে ভাগে কাজের কথা আলোচনা করতে করতে চলে গেল একটা একটা করে দিন কাটতে থাকে নতুন বসন্ত যেন একটা একটা করে তার পাপড়ি উন্মোচন করছে চরিত্ররাও নিজেদের মতো চিন্তিত ভীত বিপর্যস্ত ওদিকে মহারাজ লক্ষ্মীকর্ণ অত্যন্ত ব্যস্ত একদিকে স্বয়ংবর সভা নির্মাণ অন্যদিকে চুপি চুপি শিল্পশালায় গিয়ে গুপ্ত শিল্প কার্য নিরীক্ষণ কখনো মন্ত্রীদের তাড়না করছেন কখনো শিল্পীকে ধমক দিচ্ছেন কর্মীদের গালাগালি দিচ্ছেন নিঃশ্বাস ফেলার সময় নেই লম্বদর ও তার চরেরাও ব্যস্ত কোন বণিক কোথা থেকে এসেছেন কি বিক্রি করছেন তার দিকে নজর রাখা প্রয়োজন লম্বদর কখনো দুপুরে ঘরে আসে কখনো আসে না রাতটুকু কোনো মতে কাটিয়ে আবার সকাল হতে না হতেই চলে যায় রাজপুরীর অন্তপুরের এক বিশেষ অংশে কিন্তু তেমন কোনো ব্যস্ততা নেই ভরা নদীর মাঝখান দিয়ে যখন খড়স্রোত বয়ে যায় নদীর দুতীরে সামান্য আবর্ত দেখা যায় মাত্র বীরশ্রী বোন যৌবনশ্রীকে নিয়ে প্রতিদিন মন্দিরে যান পুজো দিতে ছাড়া তেমন আর কোনো তৎপরতা নেই যৌবনশ্রীর আচরণ আগের মতোই ধীর ও শান্ত শুধু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় চোখ দুটোতে যেন একটু চাঞ্চল্যের আবির্ভাব হয়েছে যৌবনশ্রী মুখে কিছু বলেন না তবু বিলশ্রী তার চোখে শুনতে পান প্রশ্ন আবার কবে দেখা হবে তিনি গিয়ে স্বামীকে খোঁজা দেন কি গো কোথায় গেল বিগ্রহ তুমি একটু খোঁজ নাও দেখি জাতু বর্মা চেষ্টা করেও খোঁজ পান না ভয়ে থাকেন পাছে বেশি হৈচ করলে মহারাজ জানতে পেরে যান এদিকে রন্তিদেবের বাড়িতে বিগ্রহ পালো ছটফট করছেন তীরে এসেও তোরই ঘাটে ফিরছে না একবার দেখেই যে মূর্তি তার মনের অন্দরমহলে আঁকা হয়ে গেছে সে যেন ছলনা করেই আবার দেখা দিচ্ছে না ওদিকে অনঙ্গ তিব্বি আছে বেতসির সঙ্গে তার অদ্ভুত এক স্নেহের সম্পর্ক তৈরি হয়ে গেছে আর বান্ধুলী যেন জন্মান্ধ যুবতী হঠাৎ একদিন সকালে চোখ মেলে পৃথিবীর রূপ রসে নিমগ্ন হয়ে গেছে যেমন বিস্ময় তেমনি আনন্দের শেষ নেই এক সময় ছিল যখন পরিস্থিতির চাপে লম্বদরকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব ছিল না কিন্তু এখন তাকে কুচি কুচি করে কেটে ফেললেও সে অন্য পুরুষকে স্পর্শ করতে পারবে না একজন মানুষ কোথা থেকে এসে তার মনের সমস্ত কৌমার্য নিয়ে গেছে সে ছাড়া যেন পৃথিবীতে অন্য কোনো পুরুষ নেই দেহ মন সমস্তটাই তার মধ্যে একাকার হয়ে গেছে অনঙ্গ আপন মনে মূর্তি গড়ে আর বান্ধুলি খানিক দূরে বসে দেখে কখনো শিল্পকর্মের দিকে চেয়ে থাকে আবার কখনো খোদ শিল্পীর দিকে অনঙ্গ সহসা চোখে চোখ ধরা পড়ে যায় বান্ধুলি মুখ ফিরিয়ে হাসে অনঙ্গ বলে তুমি আমাকে দেখে হাসো কেন বলো দেখি আমি কি সঙ্গ বান্ধুলি উত্তর দেয় না তার ঠোঁটে হাসি আরো গাঢ় হয় অনঙ্গ একখানা নতুন মূর্তির কাজ শুরু করেছে মূর্তির হাতে ধনুর্বাণ মূর্তি গড়তে অনঙ্গর তিন দিন লাগল। তারপর তাকে রোদে শুকিয়ে আগুনে পোড়ানো হল এরপর অনঙ্গ মূর্তির চোখ মুখ আঁকল সব শেষে নিচে লিখল অনঙ্গ বিগ্রহ বান্ধুলিকে দিয়ে সেই মূর্তি পাঠিয়ে দিল রাজবাড়িতে মূর্তি দেখে বীরশ্রী বললেন ও মা কি সুন্দর মূর্তি তোর অতিথি তো ভারী গুনিল এই পর্যন্ত বলেই বীরশ্রী থেমে গেলেন তার চোখে পড়ল মূর্তির নিচে ছোট ছোট করে লেখা আছে অনঙ্গবিগ্রহ এই নাম দুটো তো তার বিশেষ পরিচিত কিরকম একটা সন্দেহ হলো তিনি তাকালেন বান্ধলীর দিকে বান্ধুলির চোখে মুখে কিন্তু কোনো রহস্যের সংকেত নেই সে সরলভাবে বলল জানো অতিথি পাটলিপুত্রের শিল্পী তাই নাকি ভারী সুন্দর অনঙ্গবিগ্রহ গড়েছে পাটলিপুত্রের শিল্পী তোর অতিথির নাম কী রে মধুকর তা জানি না বলো যা ছুরি মানুষ থেকে বয়স বলতে পারিস না ও মানে বুড়ো নয় ইয়ে পঁচিশ হবে চেহারাটা কেমন যাও দিদিরানি আমি জানি না কেমন জানিস না কি ব্যাপার বল দেখি তোর রকম সকম তো ভালো মনে হচ্ছে না ইয়ে চেহারা ভালোই মানে মন্দ নয় রং ফর্ষা কোকড়া চুল বড় বড় চোখ লম্ব মতো নয় না আচ্ছা এই পুতুলটা আমি নিলাম কান থেকে একটা দুল খুলে বান্ধুলির হাতে দিয়ে বিরশ্রী বললেন এই নে তোর অতিথিকে দিস বলিস আমার পুরস্কার এখন তুই যা কাল সকালে আসিস কিন্তু অতি থেকে নিয়ে মেতে থাকিস না কাল দুপুরবেলা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাব। তুইও যাবি আচ্ছা দিদিরানি পরদিন দুপুরের কিছু আগে অনঙ্গ ও বিগ্রহ তাদের ঘোড়ায় চেপে ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে রওনা দিলেন নগরের প্রান্ত থেকে পূর্ব দিকে পথ চলে গেছে গাছপালার ছায়া ঘেরা পথ দক্ষিণ দিক থেকে হাওয়া বইছে মৃত দুটো ঘোড়া ছুটছে পাশাপাশি বিগ্রহপাল স্বস্তির নিশ্বাস ফেলে বললেন যাক এতক্ষণে মনে হচ্ছে যেন বেঁচে আছি কিরে অনঙ্গ তোর মনে হচ্ছে না আমার তো বরাবরই মনে হচ্ছে হ্যাঁ তুই তো তোর মানসিকে পেয়ে গেছিস কিন্তু তোকে আবার বিশ্বাস নেই হয়তো কার্য জন্য প্রেমের অভিনয় করছিস বলা তো সত্যি প্রেম প্রথমে ভেবেছিলাম একটু রঙ্গরসিকতা করে কাজ উদ্ধার করবো কিন্তু ওর এমন স্বভাব না ভালোবে সেই তা এখন কি করবি তুই যা করবি আমিও তাই করব। ঘোড়ার পিঠে তুলে প্রস্থান ওকে কিছু বলেছিস নাকি এখনো বলিনি সময় মতো বলবো। এখন শুধু হাবুটুবু খাচ্ছি রে তুই একলা খাচ্ছিস সেও হাবুডুবু খাচ্ছে অনঙ্গ কোনো উত্তর করল না ঘোড়া দুটো সামনে এসে থামলো অনঙ্গ আর বিগ্রহ ঘোড়া থেকে নেমে পড়লেন তারপর মন্দির থেকে খানিকটা দূরে একটা গাছের ডালে বেঁধে রাখলেন ঘোড়া দুটোকে খানিক্ষণ পরে দুটো রথ দেখা গেল মন্দিরের দিকে এগিয়ে আসছে প্রথম রথটি চালাচ্ছেন যৌবনশ্রী পাশে বসে আছেন বীরশ্রী পিছনের রথে বান্ধলি মন্দিরে ওঠার সিঁড়িতে দেখা হল দুপক্ষের বীরশ্রীর মুখে চাপা হাসি ফুটে উঠল তার পেছনে যৌবনশ্রী দিদির আঁচল চেপে ধরেছিলেন তার মুখ লজ্জায় রক্তিম লাল আর সবশেষে বান্ধুলি পুজোর থালা হাতে তাকিয়েছিল অনঙ্গের দিকে তার চোখে মুখে বিস্ময়ের রেখাগুলো ভীষণভাবে ভাবে স্পষ্ট বীরশ্রী বিগ্রহপালকে লক্ষ্য করে একটু ছলনা করে বললেন ভত্র আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে বিগ্রহ যৌবনশ্রীর দিকে তাকিয়েছিলেন এবার হাত জোর করে বললেন এর মধ্যেই ভুলে গেলেন বাবা। আমি কিন্তু এক মুহূর্তের জন্য আপনাদের ভুলতে পারিনি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে নিলেন বীরশ্রী বললেন হুম নামটা নতুন নতুন ঠিকছে কিন্তু মানুষটা সেই তারপর অনঙ্গের দিকে ফিরে বললেন আর আপনি বুঝি বান্ধবীর বন্ধু মধুকর আপাতত কিছুক্ষণ ওই দূরের গাছের তলায় বিশ্রাম নেওয়ার ইচ্ছে আছে ভালো ভালো আমরাও পুজো দিয়ে ওইখানেই বসবো একটুক্ষণ আয় আয় বান্ধুলি হাঁ করে পরপরুষের দিকে তাকিয়ে থাকতে নেই বান্ধলি লজ্জায় চোখ নামিয়ে উঠতে লাগল দুই বোনের পেছন পেছন মন্দিরে সিঁড়ি দিয়ে কিছুক্ষণ পরে পুজো শেষ করে বীরশ্রী যৌবনশ্রী ও বান্ধুলি এসে দাঁড়াল গাছের তলায় অনঙ্গ দাঁড়িয়েছিল সেখানে বীরশ্রীকে দেখতে পেয়ে বলে উঠল দেবী আপনি যে ছদ্মবেশী চোরকে খুঁজছেন সে ওই দূরে ওই আমলকি গাছের তলায় লুকিয়ে আছে ও আর তুমি কি দ্বারক্ষী তারপর বান্ধুলির দিকে ইশারা করে বললেন আচ্ছা আপাতত ওকে আমাদের এখন প্রয়োজন নেই করবে বীরশ্রী যৌবনশ্রীর হাত ধরে এগিয়ে গেলেন আমলকি বোনের দিকে অনঙ্গ দেখল প্রণয় সম্ভাষণের পক্ষে কাল সমস্তই অনুকূল সে আর দ্বিধা করল না বান্ধুলির সামনে গিয়ে বলল এই যে শুনলে তুমি আমার বন্দিনী বান্ধুলি হাসতে হাসতে আর আপনার সঙ্গে উনি কি কাল রাতে বলেছিলে তোমরা এখানে আসবে মনে নেই কিন্তু ওসব কথা এখন থাক তুমি আমার বন্দিনী কিন্তু তোমাকে বিঁধে রাখার মতো আমার কাছে কিছুই নেই এখন সুতরাং চলো ওই গাছ তলায় চুপটি করে আমার পাশে বসে থাকবে অনঙ্গ বান্ধুলির হাত ধরে নিয়ে চলল অনঙ্গের স্পর্শে বান্ধুলির সারা দেহ যেন জুড়িয়ে গেল স্নিগ্ধ হয়ে গেল শান্ত মনে সে অনঙ্গের পাশে গিয়ে গাছের তলায় এসে বসল আর তার ডান ডানহাতখানা ধরা রইল अनंगेर हा किण नीर उठल अच्छा बान्धुली तुम्हें घोड़ारीठ जाशित प्रश्न किन्तु बान्धलि चिंता करलना दिधा ना तार सरल चोख दुट अन मुखे सामने एने बोल সব ছেড়ে আমার সঙ্গে যেতে ভয় করবে না না। অনঙ্গ বান্ধুলিকে আরো কাছে টেনে নিয়ে চুপি চুপি বলল আচ্ছা বান্ধলি তুমি এখন কোনো কথা জানতে চেও না আমরা একটা উদ্দেশ্য নিয়ে ত্রিপুরিতে এসেছি হঠাৎ একদিন আমাদের চলে যেতে হবে তখন তোমাকে সঙ্গে নিয়ে যাব পাটলিপুত্রে ফিরে গিয়ে বিয়ে হবে কেমন বান্ধুলি নীরবে মাথা নাড়ল সে অবোধ নয় আজ সে বুঝেছে বীরশ্রীর সঙ্গে এদের পূর্ব পরিচয় আছে ভেতরে ভেতরে কিছু একটা চলছে কিন্তু তার মনে কোনো কৌতূহল জাগল না যে মানুষটিকে সে চায় সে মানুষটিও তাকে চায় একান্তভাবে এই আনন্দেই সে বিভোর হয়ে রইল এদিকে কুঞ্জবনের ভেতরে আরও একটি প্রণয় সম্ভাষণ চলছিল আমলকি গাছের তলায় পরাগ রেণুর গন্ধে বিয়ুহল ভ্রমণের মতো বিগ্রহপাল চাপাসরে সরে যৌবনশ্রীর কানে কানে কথা বলছিলেন নব অনুরাগের মধুর ভাষণ যৌবনশ্রী গাছের তলায় এক পাথরের বেদির ওপর বসে নিমগ্ন হয়ে সে কথা শুনছেন मजे माझे तर निश्जे रुद्ध हो जा रोमांचे दूजर कारुर खेल नहीं बश्री एसे देखें विग्रहपाल जौबनश्री डान खानी धरे रोन और यौबना माथा नीचू को बसे आरश्रीजे दाड़िए क्ये लक्ष्य करें তিনি বললেন এই যে বলি বেলা তিন প্রহর গড়িয়ে গেল যে এখনো তোমাদের মনের কথা বিনিময় হল না দুজনে উঠলেন বিগ্রহপাল যৌবনশ্রীর হাত ছেড়ে বীরশ্রীর দিকে তাকিয়ে বললেন দিদি বিনিময় আর হল কই আমি কেবল মনের কথা বলে গেলাম উনি তো কিছুই বললেন না আচ্ছা সে আরেকদিন হবে আজ দেরি হয়ে গেছে বিগ্রহ এবার বীরশ্রীর হাত ধরলেন দিদি আবার কবে দেখা হবে বীরশ্রী হেসে হাত ছাড়িয়ে নিলেন তারপর বললেন যথা সময় জানতে পারবে আয় আয় যৌব না চল চল তাড়াতাড়ি চল যৌবনশ্রী ও বান্ধুলিকে নিয়ে বীরশ্রী চলে গেলেন কিছুক্ষণ পরে রথের চাকা মিলিয়ে গেল দূরে বিগ্রহপাল নিঃশ্বাস ফেলে বললেন অনঙ্গ চল আমরাও ফিরে যাই ভাব হল বিগ্রহ হাসলেন প্রশ্নের উত্তর না দিয়ে বললেন তোর বান্ধবীকে দেখলাম যা চাস তাই পেয়েছিস কতদূর এগুলি অনেক দূর আমরা প্রস্তুত এখন তোরা প্রস্তুত হলেই যাত্রা করা যেতে পারে আমাদের প্রস্তুত হতে সময় লাগবে রে প্রস্তুত হতে বেশি সময় লাগল না রাজপ্রাসাদের পেছনে নির্জন রেবা নদীর তীরে প্রায় রোজই দেখা হতে থাকে দুজনের যৌবনশ্রী আর বিগ্রহপাল বেশিরভাগ সময় বিগ্রহ কথা বলেন যৌবনশ্রী দুটি একটি কথা বলেন সামান্য হু কিংবা না ওইটুকুই অনঙ্গ আর বান্ধুলি পাহারায় থাকে পাশে রাজপুরী থেকে কেউ এসে পড়ে কিছু সময় পরে বীরশ্রী এসে বনকে নিয়ে যান রাজপ্রাসাদে পর আবার তারপর দিন আবার এইভাবে চলতে থাকে কৃষ্ণপক্ষ শেষ হয় আকাশে নতুন চাঁদের ফলক দেখা দেয় যৌবনশ্রীর হৃদয়ের সংকোচও একটু একটু করে মিলিয়ে যেতে থাকে বিগ্রহ পালের মুঠোর মধ্যে তার আঙুলগুলো খেলা করে পশ্চিমের চাঁদ তখন মৃত হাসছে যৌবনশ্রী অস্ফুটস্বরে প্রায় মনে মনে বলে ওঠেন আর্য পুত্র একদিন রাতে বীরশ্রী বোনকে জিজ্ঞেস করলেন আচ্ছা যৌবনা বিগ্রহ কি তোকে কিছু বলেছে কোনো প্রস্তাব করেছে না তো কি প্রস্তাব হুম শুধু অভিসার করলেই চলবে এর শেষ কোথায় শেষ কোথায় সত্যিই তো এর শেষ কোথায় যৌবনশ্রী সবই জানতেন পিতা বিগ্রহকে স্বয়ংবরে আহ্বান করেননি নি দিকে তিনি পেয়ে দিদিকে জড়িয়ে ধরলেন কি হবে দিদি কি আর হবে বিগ্রহ ঠিক করেছে স্বয়ংবরের আগেই তোকে চুরি করে নিয়ে পালাবে নকোয় তুলে একেবারে পাটলিপুত্র এখন তুই মনস্থির করে ফেললেই হলো। স্বয়ের কিন্তু আর বেশি দেরি নেই যৌবনশ্রী ধীরে ধীরে দিদির কাঁধ থেকে মাথা সরালেন তার মুখখানা শীর্ণ হয়ে উঠল অস্ফুটস্বরে তিনি বললেন চুরি করে বীরশ্রী বোনকে বিগ্রহপালের সমস্ত অভিসন্ধির কথাই জানালেন এতে তার এবং জাতবর্মারও যে সায় আছে সেটাও জানালেন যৌবনশ্রী শান্ত মনে ধীরে ধীরে শুনলেন সবটা সেদিন রেবার তীরে আবছা চাঁদের আলোয় আবার দেখা হলো দুজনের যৌবনশ্রী বিগ্রহপালের কাছে গিয়ে দাঁড়ালেন তারপর আরো কাছে গিয়ে মাথা রাখলেন তার বুকে যৌবনশ্রীর এমতো আচরণের জন্য প্রস্তুত ছিলেন না বিগ্রহপাল তিনি রোমাঞ্চিত হয়ে দু হাতে জড়িয়ে ধরলেন রাজকন্যাকে তারপর তার চিবুকে হাত রাখলেন কিন্তু একই বিগ্রহপাল দেখলেন রাজকন্যার চোখে জল টলমল করছে তিনি জিজ্ঞেস করলেন কি কি হয়েছে? দুটো উঠল বললেন তুমি আমাকে চুরি করে নিয়ে যাবে অন্য উপায় যে নেই যৌবনা তোমার পিতা আমাকে স্বয়ংভর সভায় আমন্ত্রণ করেননি জানি কিন্তু তুমি আমাকে চুরি করে নিয়ে যাবে এই যে বড় লজ্জার কুমার ক্ষত্রিয়ার পক্ষে কন্যা হরণ করে বিবাহ করা লজ্জার কথা নয় কুমার আমি তোমার সম্পূর্ণভাবে তোমার তাই আমি তোমাকে এ করতে দেব না বাহু বলে কন্যা হরণ করা আর কন্যা চুরি করা এক জিনিস নয় কিন্তু যৌবনা তুমি বুঝতে পারছ না এছাড়া অন্য কোনো উপায় নেই আমাকে তো পেছো তুমি আমার স্বামী জন্ম জন্মান্তরে তুমি আমার স্বামী কিন্তু যতক্ষণ সবার সামনে তোমার গলায় মালা না দিচ্ছি ততক্ষণ আমি তোমার সঙ্গে পালিয়ে যাব না তাতে তোমার পিতৃকুলের অপমান হবে ভুলে যেও না কুমার কোন রাজকুলে তোমার জন্ম তোমার পূর্বপুরুষরা কি কখনো এই কাজ করতেন এই প্রশ্নের কোনো সদুত্তর নেই বিগ্রহপালের কাছে খনিকের আবেগে তিনি যে কাজ করতে চলেছেন তাতে বিবেক যে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে এ কথা তিনি স্বপ্নেও ভাবেননি তিনি যেন নদী তীরে হাঁটু জলে খেলা করতে করতে হঠাৎ গভীর জলে পড়ে গেলেন দীর্ঘ নিরবতা ভেঙে তিনি শেষে বললেন যৌবনা তুমি আমার চোখ খুলে দিলে সমস্ত ভারতবর্ষ আমাকে ধিক্কার জানাবে পাল রাজবংশে কলঙ্ক লাগবে না তা হতে পারে না কিন্তু এখন উপায় কি উপায় তুমি জানো তুমি কি করবে তুমি যা বলবে তাই করব স্বয়ংবর বন্ধ করা যাবে না তোমাকে স্বয়ংবর সভায় যেতেই হবে তুমি যদি স্বয়ংবর সভায় না থাকো আমি যাব না কিন্তু তোমার পিতা যৌবনশ্রী চুপ করে রইলেন বিগ্রহপাল বললেন যবনা আজ আমি যাই সব লন্ডফন্ড হয়ে গেছে নতুন করে ভাবতে হবে অনঙ্গর সঙ্গে পরামর্শ করতে হবে রন্তিদেবের উপদেশ নিতে হবে তুমি তুমি কাল আবার এখানে এসো দেখা হচ্ছে কেমন অন্ধকার ঘিরে এলো চারিদিকে প্রেম পূর্ব রাগ পেরিয়ে এক মুহূর্তে যেন গভীর খাদের ধারে এসে দাঁড়িয়েছে রাজপুরিতে ফিরে গিয়ে যো যৌবনশ্রী দিদিকে সব কথা বললেন কিন্তু কোনো মীমাংসা হলো না গভীর রাতে দুই বোন চুপি চুপি গেলেন ঠাকুমা অম্বিকা দেবীর কাছে সব শুনে অম্বিকা দেবী বললেন এখনো সময় আছে চিন্তা করিস না ভেবে দেখছি বিগ্রহ তো ভাবছে হয়তো কোনো উপায় বেরোবে শেষ রাতে ক্লান্ত হয়ে যৌবনশ্রী নিজের ঘরে শুতে গেলেন বীরশ্রীও নিজের ঘরে গিয়ে স্বামীকে সমস্ত কথা জানালেন শুনে জাত বর্মা বড়ই বিরক্ত হলেন স্ত্রী আর কোনো কাজ নেই শুধু প্যাঁচ পাকাতে জানে এতই যদি নীতি জ্ঞান তাহলে প্রেম করার কি প্রয়োজন স্বয়ংবরের দিন ক্রমশ এগিয়ে আসছে রাজারাও আসতে শুরু করে দিয়েছেন আদুর আপায়নের কোনো ত্রুটি নেই শুধু একটা বিষয় লক্ষ্মীকর্ণের মনে সুখ নেই स्वयं सभाय प्रचना लम्बदर महाराजर बिरती देखे चुपी चुपी हाथ जोड़ल আমার বাড়িতে যে অতিথি রয়েছে সে মূর্তি করতে জানেকর্ণ বিরক্ত স্বরে পুত্রের লোক হয়তো মগধের যুবরাজকে দেখেছে বটে আচ্ছা তাকে নিয়ে আমার কাছে এখনো দশ দিন সময় আছে লম্বদর ঘরে ফিরে গেল মধুকর যে ভালো মূর্তি গড়ে তা সে বেতীর মুখে শুনেছে সে যদি ভালো শিল্পী হয় নিশ্চয়ই বিগ্রহপালের মূর্তি করতে পারবে এদিকে গত রাতে বিগ্রহর মুখে যৌবনশ্রীর সংকল্পের কথা শুনে অনঙ্গর মন ভালো নেই এত চেষ্টা এত কৌশল বুড়ো লক্ষ্মীকর্ণকে জব্দ করার এমন সুযোগ সব নষ্ট হয়ে যাবে একতাল মাটি নিয়ে সে নাড়াচাড়া করছে ঠিকই কিন্তু কাজে মন বসছে না কিছুতেই এমন সময় ঘরের দরজায় শব্দ শুনে সে পেছনে তাকাল ভেজানো দরজা খুলে লম্ব ঢুকেছে এই যে লম্ব অনেকদিন আপনার দেখা নেই আসুন আসুন তার প্রতিমা গড়তে পারেন হ্যাঁ তা পারি বটে আপনি মগধের যুবরাজ বিগ্রহপালকে দেখেছেন দেখেছি তবে দূর থেকে কিন্তু কেন বলুন দেখি राज्य चलू महाराज शिल्पकलार अनुराग खटका लम्बर प्रकृत उद्देश्य की तब लक्षीकर्ण जानते पे गे सबकिल राजपुरी बंदी करते चान क्या লক্ষ্মীকর্ণ যদি জানতেই পারতেন তাহলে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন হয়তো অন্য কোনো অভিসন্ধি আছে সে বলল মহারাজের দর্শন এ তো সৌভাগ্যের কথা কিন্তু আমি সামান্য বিদেশি বিনা প্রয়োজনে স্বয়ংবার সভা অলঙ্কৃত হচ্ছে মহারাজ আপনার গুণের পরিচয় পেলে আপনাকে দিয়েও অলঙ্করণের কাজ করিয়ে নিতে পারে অনঙ্গ ভাবল মন্দ নয় দেখাই যাক না এদের মনে কি আছে সে বলল বেশ আমি যাব তা কখন যেতে হবে এখনি চলুন না আমাকে এমনিতে মহারাজের কাছে যেতেই হবে সঙ্গে যাব অনঙ্গকে সঙ্গে নিয়ে লম্বদর বেরিয়ে এলো ঘর থেকে যাবার সময় তার চোখ পড়ল বেদশীর দিকে সেই রুগ্ন শীর্ণ চেহারাটা মিলিয়ে গিয়ে সেই আগের বেতশি ফিরে আসছে একটু একটু করে মহারাজ লক্ষ্মীকর্ণ তার গুপ্ত মন্ত্রণা কক্ষে ছিলেন লম্বদর অনঙ্গকে নিয়ে সেখানে উপস্থিত হল লক্ষ্মীকর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে অনঙ্গকে নিরীক্ষণ করে বললেন তুমি বিদেশি কি তোমার নিবাস কোথায় আগে মহারাজ আমার নাম মধুকর সাধু নিবাস পাটলিপুত্র হম পাটলিপুত্র তাই ত্রিপুরীতে কি এসছ সর উপলক্ষে শিল্প সামগ্রী বিক্রির উদ্দেশ্যে এসেছি মহারাজ তাই আর অন্য কোন উদ্দেশ্য নেই মহারাজ অন্য উদ্দেশ্য দেশ ভ্রমণ নতুন নতুন দেশ ঘুরে দেখার আমার বড় স্বাদ লক্ষ্মীকর্ণ কিছুক্ষণ ভুরু কুচকে রইলেন তারপর বললেন সাদ হুম। আচ্ছা শোনো তুমি পাটলিপুত্রের লোক যুবরাজ বিগ্রহপালের সঙ্গে নিশ্চয়ই তোমার পরিচয় আছে আগে কি কি বলছেন মহারাজ। আমি ব্যক্তি সঙ্গে পরিচয় করে হবে। তবে তাকে দেখেছি অনেকবার দূর থেকে বিগ্রহপাল এখন কোথায় আছে জানো রাজা রাজরাদের ব্যাপার আমি কি করে জানবো বলুন না না না না আমি সংবাদ পেয়েছি সে পাটলিপুত্রে নেই যাই হোক তুমি পাটলিপুত্র লোক হলেও তোমাকে তো সজ্জন লোক বলেই মনে হচ্ছে লম্ব মুখে শুনলাম তুমি ভালো শিল্পী তোমাকে দি একটা গোপনীয় কাজ করতে চাই যদি করতে পারো পুরস্কার পাবে এসো এসো আমার সঙ্গে এসো কর্ণ অনঙ্গ ও লম্ব সঙ্গে নিয়ে শিল্পশালার দিকে এগোলেন শিল্পশালা রাজভবনের ভেতরে হলেও সেখানে প্রবেশের দরজা স্বতন্ত্র দরজায় রক্ষীরা পাহারা দিচ্ছে অনঙ্গ লক্ষ্য করল শিল্পশালার মাঝখানে একটা স্তম্ভে ঠেস দিয়ে হতাশ ভঙ্গিতে শিল্পী বসে আছে আর তার সামনে অসংখ্য মাটির মুন্ড আর খানিক দূরে একটা মুন্ডহীন মাটির দেহ পড়ে আছে সবগুলোই আয়তনে বিশাল মহারাজকে দেখে শিল্পী ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালো রাজা তাকে বললেন এই শোনো তুমি এখন যাও আর তোমার কাজ নিয়ে কারুর সঙ্গে জল্পনা করবে না যদি প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে পাঠাব শিল্পী চলে গেলে মহারাজ মাটিতে পড়ে থাকা মূর্তিগুলোর দিকে ইশারা করে অনঙ্গকে জিজ্ঞেস করলেন আচ্ছা দেখো তো মধু কর সাধু এই মূর্তি দেখে তুমি কি বিগ্রহপালের সঙ্গে দেখাও বিগ্রহ পালের মুখ তৈরি করা অনঙ্গর পক্ষে একেবারেই কঠিন কাজ নয় চোখ বুঝেও গড়তে পারে কিন্তু সে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে গড়তে লাগল কিছুক্ষণ পর মাটির মুন্ডুটি নিয়ে মহারাজের সামনে তুলে ধরে বলল তাড়াতাড়িতে ভালো হল না তো চিনতে বোধ কষ্ট হবে না মুন্ডু দেখে লক্ষ্মীকর্ণের মুখে হাসি ফুটল হ্যাঁ সেই মুখই বটে তিনি অনঙ্গের কাঁধে হাত রেখে বললেন মধুকর সাধু তুমি উত্তম শিল্পী তোমাকে আমি রাজশিল্পী করব আচ্ছা এখন কি কাজ করতে হবে শোনো লক্ষ্মীকর্ণ সংক্ষেপে নিজের উদ্দেশ্য প্রকাশ করলেন শুনতে শুনতে অনঙ্গের মুখ ভাবলে সীন হয়ে গেল কিন্তু তার সাথে সাথে মাথায় বিদ্যুৎ খেলে গেল হতভাগ্য বুড়োর এই উদ্দেশ্য আচ্ছা ঠিক আছে রাজার অস্ত্রে রাজাকেই সংহার করতে হবে রাজা বিগ্রহের মুখে চুনকালি মাখাতে চান কিন্তু রাজার মুখেই চুনকালি পড়বে এত দিন অনঙ্গ পথ খুঁজে পাচ্ছিল না এবার পেয়ে গেছে লক্ষ্মীকর্ণ প্রশ্ন করলেন কতদিন সময় লাগবে ভালো কিছু তৈরি করতে কিছু সময় তো লাগবে মহারাজ হ্যাঁ সে তো বটেই স্বয়ংবরের আগে কিন্তু তৈরি হওয়া চাই তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে জানাবে আমি সব ব্যবস্থা করে দেব আজ থেকেই তোমার কাজ শুরু করে দাও মধুকর সাধু যতদিন না তোমার কাজ শেষ হবে তুমি এখানেই থাকবে স্বয়ংবরের রাগের রাত্রে সবাই মূর্তি প্রতিষ্ঠা করে তবে তোমার ছুটি কিন্তু মহারাজ আহ তোমার প্রয়োজনে সামগ্রী লম্বদর পৌঁছে দেবে তোমার আহারের ব্যবস্থা রাজ পাকশালা থেকে আসবে রাত্র এখানে শয্যা পাবে কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্যবস্থাই চলবে মহারাজ লম্বতরকে নিয়ে প্রস্থান করলেন দরজায় রক্ষীকে বলে গেলেন কোন অবস্থাতেই শিল্পীকে যেন বেরোতে দেওয়া না হয় অনঙ্গ মাথায় হাত দিয়ে বসে পড়ল বেরোতে না পারলে সে বিগ্রহপালের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে দুপুর করিয়েছে লম্বোদর বাড়িতে ফিরল ইতিমধ্যে বান্ধুলিও ফিরেছে লম্বোদরকে দেখে বেতী বলল এতক্ষণে আসা হল নাও আর দেরি নয় খেতে জুড়িয়ে গেল। লম্বোদর হাত ধুয়ে খেতে বসল বেতষী বান্ধুলিকে বলল বান্ধুলি যা তুই অতিথির খাবার দিয়াই লম্বোদর মুখে গ্রাস তুলতে যাচ্ছিল থেমে গিয়ে বলল কাজ শেষ হচ্ছে ততদিন সে শিল্পশালায় থাকবে চিন্তার কিছু নেই খুব আরামেই থাকবে রাজার পাকশালা থেকে খাবার আসবে উম এর চেয়ে বেশি কিছু সে জানালো না মেয়েদের মন বড় বেশি কৌতূহলী তার উপর পেটে কথা থাকে না আহার শেষ করে লম্বদর বেরিয়ে গেল বেতষী বোনকে বলল আয় খেতে বসি দিদি তার কণ্ঠস্বর শুনে বেতষী চমকে উঠল এতক্ষণ বান্ধবীর মুখের দিকে তার নজর পড়েনি এবার পড়ল তার মুখখানা একেবারে শুকিয়ে গেছে বেতষী জিজ্ঞেস করল কিরে কি হয়েছে না মানে আমি না আমি একবার রাজবাড়িতে যাই বেশ তো খেয়ে নেই তারপর যা না দিদি আমাকে আমাকে এক্ষুনি একবার যেতে হবে বেতষী বান্ধুলির মুখের সামনে এসে দাঁড়াল বিস্মিত হয়ে জিজ্ঞেস করল বান্ধলি কি হয়েছে বল দেখি উত্তর দিতে গিয়ে বান্ধুলি কেঁদে ফেললো তারপর দিদিকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ দিদি গুজল হঠাৎ বেতশীর মাথায় বিদ্যুৎ খেলে গেল মধুকর বিপদ আশঙ্কা করে বান্ধলী ভয় পাচ্ছে তাহলে মধুকর কে কি সে মনে ভাবতে ভাবতে বেতষী বোনকে বলল দেখি মুখটা তোল তুই কি মধুকর কে বান্ধুলি কান্নার স্রোত আরো বেড়ে যায় বেতী তাকে জড়িয়ে ধরে বলে এই কথা তাই তো কান্না কে শুনলে তো রাজা তাকে মূর্তি করার জন্য রেখেছেন বেতী সব কথা জানে না কিন্তু বান্ধুলি কিছুটা জানে म्बर से देखा तार हवे ना। शे भांगा भांगा स्वरेल तु का किसना जमा बाबा तुम निश्चिंत थक बी चले ग বেতসী একাই খেতে বসল তার মন এক অনাবিল আনন্দে ভরে উঠল শুধুমাত্র বান্ধুলির জন্য নয় খানিকটা নিজের জন্য সংশয়ের যে বীজ তার বুকের মধ্যে বাসা বেঁধেছিল আজ তা কেমন যেন অর্থহীন হয়ে গেছে বান্ধুলি মধু কর্কে চায় এখন বেতী লম্বদরের মন আবার আকর্ষণ করে নিতে পারবে শুনছিলেন বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ তৃতীয় পর্ব রেডিও রূপান্তর গোধুলি গল্প পাঠে মীর অতীশ দীপঙ্কর দেবাশিস রায়চৌধুরী মহারাজ লক্ষ্মীকর্ণদেব শ্রীব্রাত বসু মহাধ্যক্ষ শান্তি ও মহারাজ নয় পাল জগন্নাথ বসু আচার্য সমক। অগ্নি। আচার্যাতবর্মা অনির্বাণ ভট্টাচার্য রাজকুমারী বীরশ্রী ইন্দ্রাণী রাজকুমারী যৌবনশ্রী অয়ন্তিকা পানধুলি গোধুলি, বেতী শ্রী অম্বিকা দেবী এবং মহারাণী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 সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মির্চি নাইনটি এই পয়েন্ট এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল শরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ তৃতীয় পর্ব